বিসমিল্লাহ রহম্যান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু হা নীম এটা অবতীর্ণ পরম করুণাময় দয়ালুর পক্ষ থেকে এটা কিতাব এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবি রূপে জ্ঞানী লোকদের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে অতঃপর তাদের অধিকাংশই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 তিনি পৃথিবীর উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং চার দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন পূর্ণ হল जिज्ञासुर अतपर आकाशर दिखे मनोज दिल जाके और पृथ्वी के बोलें तुम्हरा उभये आसो इच्छाय अथवा अनिच्छाय طرا بوللو امرا شيخاي اسلام فقضه الن سبع سماوات في يومين واوحى في كل سماء امرها وزين السماء الدنيا بمصابيح وحرفا ذلك تقدير العزيز العليم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 অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলুন আমি তোমাদেরকে সতর্ক করলাম এক কঠোর আজাব সম্পর্কে আদ ও সামুদের আজাবের মতো যখন তাদের কাছে রসুলগঞ্জ এসেছিলেন সম্মুখ দিক থেকে এবং পেছন দিক থেকে কথা বলতে যে তোমরা আল্লাহ ব্যথিত কারো পূজা করো না তারা বলেছিল আমাদের পালনকর্তা ইচ্ছা করলে অবশ্যই ফেরেশ তা প্রেরণ করতেন অতএব আমরা তোমাদের আনিত বিষয় অমান্য করলাম যারা ছিল আদ তারা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল আমাদের অপেক্ষা অধিক শক্তিধর কে লক্ষ্য করেনি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর বস্তু তো তারা আমার নিদর্শনা বলি অস্বীকার করতন অতপর আমি কি। পার্থিব জীবনে লাঞ্ছনার আজাব আস্বাদন করানোর জন্য তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু বেশ কতিপয় অশুভ দিনে আর পরকালের আজাব তো আরও লাঞ্ছনা কর এমত অবস্থায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে না আর যারা সামুদ আমি তাদেরকে পথ প্রদর্শন করেছিলাম অতপর তারা সৎ পথের পরিবর্তে অন্ধ থাকাই পছন্দ করল অতপর তাদের কৃতকর্মের কারণেই তাদেরকে অবমাননাকর আজাদের বিপদ এসে ধৃত করল যেদিন আল্লাহর শত্রুদেরকে একত্র করা হবে তারা যখন জাহান নামের কাছে পৌঁছবে তখন তাদের কান চক্ষু ত্বক তাদের কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে তারা তাদের ত্বককে বলবে তোমরা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিলে কেন তারা বলবে যে আল্লাহ সব কিছুকে বাক দিয়েছেন তিনি আমাদেরকেও বাক্সি দিয়েছেন তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে তোমাদের কান তোমাদের চক্ষু এবং তোমাদের ত্বক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে না এ ধারণার বশবর্তী হয়ে তোমরা তাদের কাছে কিছু গোপন করতে না তবে তোমাদের ধারণা ছিল যে তোমরা যা কর তার অনেক কিছুই আল্লাহ জানেন না তোমাদের পালনকর্তা সম্বন্ধে তোমাদের এ ধারণাই তোমাদেরকে ধ্বংস করেছে ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি অতপর যদি তারা সবর করে তবুও জাহান নামে তাদের আবাসস্থল আর যদি তারা অজোর খাহি করে তবে তাদের অজোর কবুল করা হবে না ওই নাই উন কালিম কবেল কে আমি তাদের পেছনে সঙ্গী লাগিয়ে দিয়েছিলাম অতপর সঙ্গীরা তাদের অগ্রপশ্চাতের আমল তাদের দৃষ্টিতে শোভনীয় করে দিয়েছিল তাদের ব্যাপারেও শাস্তির আদেশ বাস্তবায়িত হল যা বাস্তবায়িত হয়েছিল তাদের পূর্ববর্তী জিন ও মানুষের ব্যাপারে নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত আর কাফিররা বলে তোমরা এ কোরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিতে হট্টগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হও अवश्य काफ्र दे कठिन आजब आस्दन करीन क्याफल देव एट आल्ला शत्रु शस्ति जहां तथायी आवासम आयत समूह अस्वीकार कर प्रतिफल स्वरूप কাফিররা বলবে হে আমাদের পালন যেসব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দাও আমরা তাদেরকে পদদলিত করব যাতে তারা যথেষ্ট অপমানিত হয় নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতপর তাতেই অবিচল থাকে তাদের কাছে ফেরস্ত অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো इे और पर बंधु से मन चाय से दी करमशील करणामय पक्षर आप्यान আল্লা দিকে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে আমি একজন আজ্ঞা বহু তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার সমান্যয় ভালো মন্দ জবাবে তাই বলুন যা উৎকৃষ্ট তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শত্রুতা রয়েছে সে যেন বন্ধু। এ চরিত্র তারাই লাভ করে যারা সবর করে এবং এ চরিত্রের অধিকারী তারাই হয় যারা অত্যন্ত ভাগ্যবান যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন তবে আল্লাহ স্মরণাপন্ন হন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে দিবস রজনী সূর্য ও চন্দ্র তোমরা সূর্যকে সিরতা করো না চন্দ্রকেও না अल्लाह के सीता करो जिदी एगुल सृष्टि करी तुमरा निार शुद्म इबादत करो अतपर तीन अहंकार कर तब जरा पालन करता घोषणा कर तुम्हें भूमि के देखर पड़े आतपर जखर बिस्टि बर्षण करी तक श्यामल स्फीत है निश्चय जिन्हें जीवित करें जीवित करबें मृत निश्चय करतेम নিশ্চয় যারা আমার আয়াত ব্যাপারে বক্রত অবলম্বন করে তারা আমার কাছে গোপন নয় जे व्यक्ति जहां नामे निक्षिप्त से श्रेष्ठ ना जे क्या दिन निरापदे आस तुम्हरा जा इच्छा कर निश्चय देखें जामरा करो নিশ্চয় যারা কোরআন আসার পর তার অস্বীকার করে তাদের মধ্যে চিন্তা ভাবনার অভাব রয়েছে এটা অবশ্যই এক সম্মানিত গ্রন্থ এতে মিথ্যার প্রভাব নেই সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আপনাকে তো তাই বলা হয় যা বলা হতো পূর্ববর্তী রসুলগণকে নিশ্চয়ই আপনার পালনকর্তার কাছে রয়েছে ক্ষমা এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি শিব আমি যদি একে অনারব ভাষায় কোরআন করতাম তবে অবশ্যই তারা বলতো। এর আয়াতসমূহ পরিষ্কার ভাষায় বিজ্ঞিত হয়নি কেন কি আশ্চর্য যে কিতাব অনারব ভাষার আর রসুল আরবি ভাষী বলুন এটা বিশ্বাসীদের জন্য হৃদায়ত ও রোগের প্রতিকার যারা মুমিন নয় তাদের কানে আছে ছিপি আর কোরআন তাদের জন্য অন্ধত্ব তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হয় अतपर ता मतभेदी अपन पालनकर्षार पक्ष पूर्व सीधान ना मध्य फैसला कुरान सम्बन्धे एक अस्वस्तिकर संदेह लिप्त जो सत्कर्म कर बरता है अपनारालनकर्ता बान्वर प्रति मती चुम करें وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذنا كما منا من شهيد كيامة الجان أكمت تاري جانا تاري جان البيري كنو فال أبر المكتحين إبن كنو ناري गर्भधारण और प्रसव करना जेदी आल्ला तर शरिका कथाय से दिन तेजी क्यों ये स्वीकार करना পূর্বে তারা যাদের পূজা করত তারা উধাও হয়ে যাবে এবং তারা বুঝিয়ে নেবে যে তাদের কোন নিষ্কৃতি নেই মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না যদি তাকে অমঙ্গল স্পর্শ করে তবে সে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে وَلَئِنْ أَلْقَيْنَاهُ رَحْمَةً مِنَّا مِن بَعْدِ ضَرَّاءٍ مَسَّتْهُ لَيَقُولَنَّ هَذَا الَّذِي বিপদ আপদ স্পর্শ করার পর আমি যদি তাকে আমার অনুগ্রহ আস্বাদন করাই तक से बोलते थे योग्य प्राप्त मन करा क्या संघटित पालनकर् अवश्य तरह से कल्याण रही है अतएवि काफिर तमसम्पर्के अवश्य अवहित करब ए तक अवश्य आस्वन कर وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَآ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُهُ دُعَاءٍ عَرِيضٍ قُلْ أَرَأَيْتُمْ إِنْ كَانَ مِنْ عِنْدِ اللَّهِ ثُمَّ كَفَرْتُمْ بِهِ مَنْ أَضَلُّ مِنْ مَنْ هُوَ فِي شِقَاقٍ بَعِيدٍ انا جاءت من তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সুদীর্ঘ দোয়া করতে থাকে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় অতপর তোমরা একে অমান্য কর তবে যে ব্যক্তি ঘোর বিরোধিতা লিপ্ত তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করব পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে ফলে তাদের কাছে ফুটে উঠবে যে ए कुरान सत्यपनार पनकर्विषय सदा की जथेष नया शुने रखा तर पालनकर्थे सैपारे सन्देहे पतित रही सुने रख सब